বাংলা গত দুই পর্বে আমরা সুরা নিয়ে আলোচনা করছিলাম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 যদি মাত্র তিন চারজন ছাড়া বাকি সবাই আপনার বিয়ের নিমন্ত্রণ কবুল করে তাহলে আপনি বলবেন নাসু ইল্লা লোকেরা আমার বিয়ের অনুষ্ঠানে এসেছে তারা অর্থাৎ অধিকাংশই এসেছে। আর যদি অধিকাংশ ব্যক্তি অনুপস্থিত থাকে তাহলে কথাটা উল্টে যাবে তখন আপনি বলবেন ইল্লা অর্থাৎ কেউ আমার বিয়েতে আসেনি তারা ব্যতীত এটাই আরবি ব্যাকরণের সঠিক নিয়ম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 সুরাতুল মুস্তাকিম সবসময় এক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে অন্যান্য পথের বেলায় বহু বচন এসেছে যেমন সুরা আল একশো ১৫৩ নাম্বার এতে আল্লাহ সুভায় বলেন নিশ্চয় এই হচ্ছে আমার সরল পথ অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চল না এখানে সিরাতি আমার পথ হলো এক বচন অর্থাৎ একটিমাত্রই সরল পথ অন্যদিকে সুবুল হচ্ছে বহু বচন দেখুন কুরআনে সঠিক পথের বেলায় এক বচন আর ভ্রান্ত পথের বেলায় গোমরাহ রাস্তার ব্যবহারিত বিষয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমটি ছিল এলম তিনি বলেছেন প্রথম মূলনীতি হল জানা অর্থাৎ আল্লাহ রসুল উল্লাহ সাল্লসাল্লাম ও দীন ইসলাম সম্পর্কে জানা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 এর কারণ হলো ইমান পাবার একমাত্র পথ হল এলম তাই লেখক মাধ্যমেই এই মাধ্যমে হিসেবে দেখাতে চেয়েছেন খাঁটি ইমান সম্ভব কখনোই না ইমান হল শাখা আর এ থেকেই এটি উচ্চারিত হয় তাই লেখক প্রথম মূলনীতি হিসেবে এই এলমকেই গ্রহণ করেছেন লক্ষ্য করুন তিনি এলমকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন এলিমকে তিনি আল্লাহ রাসুল ও দিন এ তিনটির মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন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 ইমান থাকতে হলে আমল ও আচরণ থাকতেই হবে লক্ষ্য করুন কিভাবে ইমানের ক্ষেত্রে প্রথমে তারপর আমলের কথা আসছে ইমান ছাড়া কোনো নেক আমল করা সম্ভব না আর ইমানের জন্য প্রথমে এলম তারপর ইমান আর এর পরের ধাপ হল আমল এ থেকেই প্রমাণিত হয় যে আমল ব্যতীত কোন ইমান নেই যাদের কাজকর্ম ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক তারা সব সময় বলে বেড়ায় আমাদের অন্তরে ইমান আছে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 যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল আল্লা সুবাহ এখানে কাফিরদের কথা বলছেন তারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত যদিও তাদের অন্তরে তারা এগুলোকে সত্য হিসেবে জানত অন্তর জামী আল্লাহ সুভায় আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভেতরে ভেতরে ঠিকই তারা বিশ্বাস করতো ছিল আর এই হয়েছে যারা কোন দাবি করে তারা হল নদী গর্ভে বিলীন ফিরে আউনের সাথে সাদৃশ্যপূর্ণ কারণ অন্তরের গভীরত ফেরাউনও আল্লাহর উপর বিশ্বাস করত ফেরাউনের পরিবর্তনের দিকে লক্ষ্য করুন এই ফিরেউনই বলেছিল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 হঠাৎ তীব্র অসুস্থ হয়ে যন্ত্রণা নিয়ে সে হাসপাতালে ভর্তি হলো। এখন এই উদ্ধত জালিম যে আল্লাহকে নিয়ে গালিগালাজ করত সে তার পরিবারের সদস্যদের কাছ থেকে সালাত আদার নিয়ম কানুন জানতে চায় তাদের হক নষ্ট করার কারণে ক্ষমা চেয়ে কাকু মিনতি করে অসুস্থতা কিংবা বিপর্যয়ের পরেই কেন এমন হয় অসুস্থ হবার পরেই বুঝি সত্যের ব্যাপারে একজন মানুষের এমন আকর্ষিক ও ব্যাপক উপলব্ধি হয় নাকি এই উপলব্ধি এতদিন তার লুকিয়ে ছিল।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 গত শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ও ইমাম্মদ আবদুল ওয়াহাব রাহমাহুল্লার সমর্থনে এবং বিভিন্ন বাতিল ফিরকা ও নাস্তিকবাদ ইত্যাদির বিরুদ্ধে এই আল কাসিমী অনেকগুলো বই লিখেছিল তার গভীর জ্ঞান ও তার ইসলামের খেদমতের অবদানের প্রশংসা করে আব্দুল জাহিদ আবু সাম রহমাহুল্লাহ যিনি হারাম শরীফের একজন ইমাম উনিশশো সালে তিনি ইন্তেকাল করেন তিনি একটি কবিতা পর্যন্ত লিখেছিলেন আবদুল্লাহ আল কাসিমি অনেকগুলো বই লিখেছিল তার বেশ কিছু বই আমি নিজেও পড়েছি এবং পড়লে আপনি উপকৃত হবেন যেমন তার সবচেয়ে জনপ্রিয়া আল বুরুকাজা যারা দাবি করে সৃষ্টির সাথেও সাফায়াত আছে এই বইটি তাদের দাবি নিয়ে মূলত এখানে সিরকে আকবর নিয়েও আলোচনা করা হয়েছে তার আরেকটি বিখ্যাত বই হল মুশকিলাতি ওয়াবানুহা এই বইতে অত্যন্ত সুন্দর সে ওইসব নাস্তিকদের কথার খণ্ডন করেছে যারা দলিলের উপরে যুক্তিকে স্থান দিতে চায় তার আরেকটি বইয়ের নাম আল হাসিম, বাইনাল ফসলিম বাইন এছাড়াও সৌরাতুল ওয়াহাবিয়া সহ তার লেখা আরো বেশ কিছু ভালো বই আছে এই বইগুলোতে সে বিশুদ্ধ তাহিদ ও এর অনুসারীদের পক্ষে লেখালেখি করেছে তার আরেকটি বিখ্যাত বই হল হায়াত মুহাম্মদ এবং এর একটি ব্যাখ্যা গ্রন্থ সে লিখেছিল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 প্রকৃতপক্ষে সে ছিল এমন একজন লোক যার বাজিক আমলের সাথে তার অন্তরের অবস্থা মিলত না আজকে যাদের দেখছেন এমন অনেক মূর্খের ব্যাপারটাও একই রকম তারা আজ মডার্ন হয়ে গেছে মর্ডার্ন হবার কিনারায় পৌঁছে গেছে নসুস অনুসরণের বদলে আজ এরা রাজনৈতিক বিশ্লেষক বনে গেছে কুরআন সুন্নার দলিলের আলোকে বিশ্লেষণ না করে তারা সিএনএন এর জন কিং এর ভূমিকা গ্রহণ করেছে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 হ্যাঁ বাকিদের অবস্থা আল কাসিমির মতো হয়তো অতটা চরম পর্যায়ে এখনো পৌঁছায়নি কিন্তু আল কাসিমীর সাথে এদের মৌলিক সাদৃশ্য বিদ্যমান আর তা হল এদের বাহ্যিক রূপের সাথে অন্তরের অবস্থা মেলে না এই হলো তাদের সবার কমন সমস্যা নাস আফিয়া।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 তখন আমি ভাবতাম গত সে যেটা বলেছে তা হয়তো শয়তানের অসসার কারণে কারণ এটা কিভাবে সম্ভব যে গতরাতে রাতে যেই লোক আল্লাহ রাসুলের ব্যাপারে সংশয় ছিল সেই আবার ভোরে উঠে মানুষকে শহীদ মুসলিমের দ্বার্স দিচ্ছে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 দাওয়া কারো ব্যক্তিগত সম্পত্তি কিংবা একচেটিয়া অধিকার না যদি আওসাউ বলা হতো তাহলে হয়তো একটি নির্দিষ্ট শ্রেণীর সাথে একে সংযুক্ত করা যেত কিন্তু যখন বলা হয়েছে তাওয়া সাও এর মানে হল এটা সবার জন্য এবং সবার উপরই এই দায়িত্ব বর্তায় দায়িত্বটি হল অপরকে নসিহা করা এবং অন্যের নসিহা গ্রহণ করা এটাই আওসাও এর পরিবর্তে তাওয়া সাও ব্যবহারের কারণ এই ব্যাপারে সবার অবস্থান সমান কেউ কারুচে উত্তম নন কোন সাইকি নাসীহার অমুখাপেক্ষী নন কোন তলিবুল আইম ও সাধারণ মানুষ সত্য ও সাবরের ব্যাপারে এক্ষেত্রে সাধারণ মানুষ তলিবুল ইমাম সবাই সমান এখানে কোন তন্ত্র বা পুরোহিত তন্ত্র নেই বরং আমরা সবাই এর অংশীদার কিছু কিছু দেশে আলাদাভাবে দ্য এজেন্সি অব দ্য প্রোভাগন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস নামে পৃথক সংস্থা থাকে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 দের মধ্যে মধ্যকার সম্পর্কের উদাহরণ হল দুটো হাতের মতো যার একটি অপরটির ময়লা দূর করে এক হাতের ময়লা দূর করতে গেলে অন্য হাতের সাহায্য লাগবেই মুকমিনরাও ঠিক তেমনই আপনি যদি চান অন্যরা আপনার শিক্ষা ও নাসিহা গ্রহণ করুক তাহলে আপনার নিজেকে দিয়েই শুরু করতে হবে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 কিন্তু যখন সুরাতে পরামর্শ দেওয়ার কথা এসেছে তখন মুসলিম হিসেবে দলগত বা সাম দায়িত্বের কথা বলা হচ্ছে কারণ আমরা প্রত্যেক মুসলিম উম্মার একজন সদস্য কাজেই এটি বা দলগতভাবে পুরো উম্মার দায়িত্ব এসব কিছুই আমরা পাচ্ছি ওয়াতবিল হকের অর্থ থেকে সুরা আল আসরের তৃতীয় যে মূলনীতি এসেছে অর্থাৎ পরস্পরকে হকের নাসিহা করা লেখক মূলত একে দাওয়া হিসেবে উল্লেখ করেছেন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 প্রথমে এসেছে আমানু। ইমানের বিরাট একটি অংশ সাবর থেকে উচ্চারিত কিছু কিছু আলিমের মতে সাবর হল ইমানের অর্ধেক দ্বিতীয় হলো আমিলুস আলিহাত অর্থাৎ যারা নেক আমল করে সাবর কি নেক আমলের অন্তর্ভুক্ত নয় মনে করে দেখুন আমরা কিন্তু বলেছি বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল নেক আমলই আমিলুস আলি হাতের অন্তর্ভুক্ত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 একঘেমি বিষণ্নতা উদাসীনতা এগুলোর মোকাবেলা করতে হবে আমরা এখন যা করছি সেই রিল চর্চার বেলাতেও সাবর প্রয়োজন এভাবে প্রতিটি ক্ষেত্রে সাবর প্রয়োজন আপনি বিশাল একজ পানি নিয়ে একটা চারা উপর ঢেলে দিয়ে তারপর ওভাবেই সেটাকে ফেলে রাখতে পারেন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 আপনারা হয়তো জানেন ওখানে ভর্তি হবার একটা মোটামুটি লম্বা প্রক্রিয়া আছে আবেদনপত্র পাঠানো সেটা গৃহীত হওয়া ইত্যাদিতে যেটুকু সময় চলে যায় এর মাঝে অনেকেরই এই অন্বেষণের স্পৃহা মলিন হয়ে যায় তখন তারা আর মদিনায় যেতে চায় না এই কারণেই মুসা আলি ইসাল্লামকে খিজির বারবার বলছিলেন ইন্নাকালান্তাস্তাত আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না এক পথের তাই এ পথে তাদের অবশ্যই হতে হবে রাতারাতি ইসলাম শেখা যায় না এর জন্য প্রয়োজন সবর অধাবসায় ও একনিষ্ঠতা। অনিষ্ঠতা কখনো কখনো আপনার উস্তাজ ও শিক্ষকের ব্যাপারেও আপনার সাবর করতে হবে আমি বেশ কয়েকজন সাইকের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের একজনের কথা আমার মনে আছে আমি কখনো তার মুখে মুচকি হাসি দেখেছি বলেও মনে পড়ে না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 তো শাইক নাসির আল আকিলকে প্রশ্ন করা হল আকিদার ব্যাপারে কে সব চেয়ে বেশি জানেন তিনি বললেন পৃথিবীর বুকে আমি এমন কাউকে চিনি না যিনি আকিদার ব্যাপারে আব্দুল্লাহ জানেন। উপর পিএইচডি করেছেন এবং আমি মনে করি শাহক নাসির আল আকিলের এই কথা সম্পূর্ণ সঠিক আমি আর আমার বাবা দুজনেই শাইক আবদুল্লাহ আল গুনাইমানের কাছে পড়েছি শাইকের কাছে বাবা অনুরোধ করেছিলেন যেন তিনি আমাকে পড়ান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 আজকের দিনে ছাত্রদের সাথে ছোট বাচ্চার মতো আচরণ না করলে হঠাৎ একদিন দেখা যায় সে অধৈর্য হয়ে উদা হয়ে গেছে আপনি যদি তাকে মাথায় তুলে না রাখেন তাহলে দেখা যাবে সে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কোনো এক প্রান্তে নেতিবাচক কোনো মন্তব্য করে বসতে পারে কিন্তু এমন মনোভাব রাখা যাবে না সবরকে আপনার দুচোখের মাঝে রাখুন আপনি একজন তালিবুল হইম হিসেবে যাত্রা করেছেন কাজেই আপনাকে ধৈর্যশীল হতেই হবে পরবর্তী পয়েন্ট তার মধ্যে আন্তরিক ও গভীর অধ্যাবসায়ী ছাত্রদের জন্য একটা বিরাট শিক্ষা রয়েছে কলা শাফিউ রাহমাউমা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 লক্ষ্য করুন আমি বলছি কিছু কিছু আলীম যখন এই উদ্ধতি ব্যবহার করেন কারণ আমি একে ইমাম আশাফীর হুবহু উদ্ধতি মনে করি না উসুল আসা এই উদ্ধৃতিটির কোনো সনদ পাওয়া যায় না আমার সাইকদের একজন হলেন মালির বিখ্যাত মহাদ্দিস ইমাম হাম্মদ আল আনসারি রাহমাহুল্লাহ ফ্রেঞ্চ সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে খুব অল্প বয়সে তিনি মালি থেকে হিজরত করে মক্কা মক্কামদিনায় এসেছিলেন এই পবিত্র ভূমিতে পা দেওয়ার পর থেকে আত্যু তিনি করে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন আলিম তার ছাত্রদের মধ্যে আছেন ইবনুজিবরিন বাকর আবু জাইদ সোয়ালি আলু শাইক শেয়েক সোয়ালি আল হুসাইনি শেখ ওমর ফলাতা এবং শাইক আতিয়া সালিম শেষের দুজন আমার শিক্ষক ছিলেন শেখ হাম্মাদ আল আনসী রাহম ইন্তেকাল করেন ১৯৯৭ সাতানব্বই সালের দিকে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 শাইক হাম্মাদের একটি লাইব্রেরি ছিল যা ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত এই লাইব্রেরিতেই একদিন আমি শাইককে এই উক্তিটির ব্যাপারে প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটি সাহী হবার ব্যাপারে কোন সূত্র তিনি খুঁজে পাননি আরেকজন তালিবুলের কাছ থেকে শুনেছি শাইক আল আলবানি রাহমাহুল্লাও এই ব্যাপারে একই ধরনের মন্তব্য করেছেন আমি যদি শাইক হাম্মাদ আল আনসারির কাছ থেকে আর কোনো কিছুই না শিখতাম তবুও আজীবন তার জন্য দোয়া করার জন্য এটাই যথেষ্ট হতো পরেও তিনি এই উদ্ধৃতির কোন সূত্র পাননি তবে বাই হাকির মানাকিবু শাহিতে একই রকম আরেকটি উদ্ধৃতির সনদ পাওয়া যায় সেই উদ্ধৃতিটি হল লাউ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 দ্বিতীয়ত ইমাম আশাফি কি বুঝাতে চাচ্ছেন তা এই উক্তি থেকে আরও স্পষ্টভাবে বোঝা যায় ইমাম ইবনু তাইমিয়া ইবনুল কাইম ইবনু কাসির আর সান কেতি রহেম সবাই তাদের বিভিন্ন গ্রন্থে এই উক্তিটিকেই উল্লেখ করেছেন লাউফাক সুফি হাজি সুরা লুম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 আমরা বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন